আবু জুরাহ ইবনু আমর ইবনু রাজ রসুলগণের প্রতি মনের কারণে বের হয়ে থাকে তবে আল্লাহ ঘোষণা দেন যে আমি তাকে তার পূর্ণ বা গনিমত সহ ঘরে ফিরিয়ে আনবো কিংবা তাকে জান্নাতে প্রবেশ করাব। আর আমার উন্মতের উপর কষ্টদায়ক হবে বলে যদি মনে না করতাম তবে কোনো সেনা সঙ্গে না গিয়ে বসে থাকতাম না আমি অবশ্যই এটা ভালোবাসি যে আল্লাহ রাস্তায় নিহত হই পুনরায় জীবিত হই পুনরায় নিহত হই পুনরায় জীবিত হই পুনরায় নিভিন্নহত হই